লিঙ্গ বিভাজন আমরা ভিএসআইজিতে লিঙ্গ সমতাগ উল্লেখ করতে পছন্দ করি যেহেতু এই নীতিটি পুরুষ এবং মহিলাদের সমতা এবং উন্নয়নের ফলাফলগুলিতে অবদান রাখতে এবং সেগুলি থেকে উপকৃত হতে তাদের পূর্ণ মানবিক সম্ভাবনা উপলব্ধি করার জন্য সমান শর্ত উপভোগ করার অধিকারকে সমর্থন করে লিঙ্গ বিভাজন দুটি টেক্সি উন্নয়নের সাথে খাপ খায় নম্বর পাঁচ লিঙ্গ সমতা এবং নম্বর 10 হ্রাস্কৃত বৈষম্য এবং নিচের প্রতিবেদনের সাথে আলোচিত হয়েছে লিঙ্গ বিভাজন মোকাবেলা করা ইন্টারনেট ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক এর জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে লিঙ্গ দৃষ্টিকোণকে সংহত করা এবং লিঙ্গ সমতা প্রচার করা প্রযোজন বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বিবেচনা করা এবং নীতি ও অনুশীলনগুলি অন্তর্ভুক্তিমূলক এবং নারী ও মেয়েদের চাহিদা ও উদ্বেগের প্রতি সংবেদনশীলতা নিশ্চিত করার জন্য ইন্টারনেট পরিচালনা ফোরাম এবং সংস্থাগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ বৃদ্ধি করা অপরিহার্য লিঙ্গ সংবেদনশীল ইন্টারনেট ব্যবস্থাপনাকে উন্নীত করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে যেমন নীতি কাঠামোতে লিঙ্গ সমতা নীতিগুলি অন্তর্ভুক্ত করা মহিলাদের লক্ষ্য করে সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি এবং ইন্টারনেট পরিচালনা আলোচনা এবং প্রক্রিয়াগুলিতে মহিলাদের অংশগ্রহণের জন্য প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা ডিজিটাল লিঙ্গ বিভাজন দূরীকরণ কর্তৃক প্রকাশিত প্রকাশিত দুই প্রতিবেদনের মূল বার্তা এবং ফলাফলগুলি হলো। লিঙ্গভিত্তিক ডিজিটাল বর্জনের অনেক কারণ রয়েছে প্রবেশাধিকার সাশ্রয়ী মূল্যের ক্ষেত্রে বাধা শিক্ষা দক্ষতা এবং প্রযুক্তিগত সাক্ষরতার অভাব এবং অন্তর্নিহিত লিঙ্গ পক্ষপাত ও সামাজিক সাংস্কৃতিক নিয়মগুলি লিঙ্গভিত্তিক ডিজিটাল বর্জনের মূলে রয়েছে উন্নত নিরাপদ এবং আরও সাশ্রয়ী মূল্যে ডিজিটাল সরঞ্জামগুলিতে প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে দীর্ঘমেয়াদী কাঠামোগত পক্ষপাতগুলি মোকাবেলার জন্য নীতিগত হস্তক্ষেপও জরুরি উন্নয়নশীল বিশ্বের মহিলাদের সংযুক্ত হওয়া প্রযোজন বিশ্বব্যাপী প্রায় তিনশো মিলিয়ন কম মহিলা পুরুষদের তুলনায় স্মার্টফোন ব্যবহার করে এবং মোবাইল ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে মহিলাদের স্মার্টফোন থাকার সম্ভাবনা পুরুষদের তুলনায় গড়ে ছাব্বিশ কম দক্ষিণ এশিয়া এবং আফ্রিকাতে এই অনুপাত যথাক্রমে সত্তর শতাংশ এবং চৌত্রিশ শতাংশ ইন্টারনেট ব্যবহারে লিঙ্গ বিভাজন বাড়ছে যদিও ইন্টারনেট ব্যবহারে বৈশ্বিক ডিজিটাল লিঙ্গ বিভাজন দুই এবং দুই এর মধ্যে প্রায় অপরিবর্তিত ছিল প্রায় এগারো শতাংশ উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়েছে যা স্বল্পোন্নত দেশগুলিতে তিন শতাংশ পয়েন্ট এবং আফ্রিকাতে চার শতাংশ পয়েন্ট দ্বারা লিঙ্গ ইন্টারনেট ব্যবহারের ব্যবধান বৃদ্ধির দ্বারা চালিত ডিজিটাল প্রযুক্তিগুলি দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এবং মহিলাদের ক্ষমতায়নে সহায়তা করে ইন্টারনেট ডিজিটাল প্ল্যাটফর্ম মোবাইল ফোন এবং ডিজিটাল আর্থিক পরিষেবাগুলি সকলের জন্য দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এবং মহিলাদের অতিরিক্ত আয় করার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার এবং জ্ঞান ও সাধারণ তথ্য অ্যাক্সেস করার সম্ভাবনা দিয়ে এই বিভাজন কমাতে সাহায্য করতে পারে এটি মহিলা এবং তাদের পরিবারকে উপকৃত করে এইভাবে মানুষের এবং সামগ্রিকভাবে সমাজের জীবন ও কল্যাণের উন্নতি করে ডিজিটাল সরঞ্জামগুলির ব্যবহার বৃদ্ধি করে মহিলারা অনেক কিছু অর্জন করতে পারে যদিও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সকলের জন্য উন্মুক্ত ডিজিটাল লিঙ্গ বিভাজনের অর্থ হল মহিলাদের জন্য তাদের ডিজিটাল সরঞ্জামগুলির ব্যবহার থেকে আরও বেশি মূল্য আহরণের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে মহিলা ব্যবহারকারীরা বর্তমানে পুরুষদের তুলনায় কম পরিষেবা ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহারে কম আত্মবিশ্বাসী উদাহরণস্বরূপ মোবাইল মানি অ্যাকাউন্টগুলি আর্থিক অন্তর্ভুক্তি একটি কার্যকর উপায় হলেও এটি সত্যি যে কম সংখ্যক মহিলাই এই ধরনের অ্যাকাউন্টের মালিকানা এবং ব্যবহার করার সম্ভাবনা রাখে অনলাইন বা ভিডিও ভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং টিউটোরিয়ালগুলি বিশেষ করে মহিলাদের ডিজিটাল সরঞ্জামগুলির আরও ভালো ব্যবহার করতে এবং সেগুলি থেকে আরও বেশি মূল্য আহরণে সহায়তা করতে পারে বাধ্যতামূলক শিক্ষা ডিজিটাল লিঙ্গ বিভাজন দূর করতে সাহায্য করে শ্রমবাজার এবং সমাজের সম্পূর্ণ অংশগ্রহণের জন্য প্রযোজনীয় মৌলিক দক্ষতা এবং যোগ্যতা নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক স্কুলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৫ বছর বয়সে ডিজিটাল ক্ষেত্রের দক্ষতার ক্ষেত্রে লিঙ্গ ব্যবধান স্পষ্ট নয় মেয়েরা নির্দিষ্ট ডিজিটাল সম্পর্কিত দক্ষতা ছেলেদের তুলনায় কম পারদর্শী তবে তারা সহযোগিতামূলক সমস্যা সমাধানের দক্ষতা ছেলেদের ছাড়িয়ে যায় যা নিযোগকর্তাদের দ্বারা ক্রমবর্ধমানভাবে মূল্যায়িত হচ্ছে যদিও মহিলারা পনেরো বছর বয়সে পুরুষদের তুলনায় অধিক সাক্ষরতা এবং সহযোগিতামূলক সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করে সাক্ষরতার এই ব্যবধানটি সাতাশ বছর বয়সের মধ্যে গট পুরুষের জন্য দূরীভূত হয় যেখানে সংখ্যাগত দক্ষতার ক্ষেত্রে পুরুষদের সুবিধা বয়সের সাথে বৃদ্ধি পায় ভবিষ্যৎ সম্পর্কে লিঙ্গ নির্দিষ্ট প্রত্যাশা পরিবর্তন করা প্রয়োজন পনেরো বছর বয়সে দেশগুলিতে গড়ে মাত্র শূন্য শতাংশ মেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পেশাদার হতে চায় যেখানে পাঁচ শতাংশ ছেলে এই ইচ্ছা পোষণ করে ছেলেদের তুলনায় দ্বিগুণ সংখ্যক মেয়েরা প্রকৌশলী বিজ্ঞানী বাস্তবতি হতে চায় বিজ্ঞানে মহিলা অনুকরণীয় ব্যক্তিদের উৎসাহিত করা সহ পেশা সম্পর্কে লিঙ্গনির্দিষ্ট প্রত্যাশা পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৌশল উৎপাদন এবং নির্মাণ বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কম সংখ্যক মহিলা স্নাতক সম্পন্ন করে যদিও দুই সালে পুরুষদের তুলনায় বেশি সংখ্যক মহিলা তৃতীয় স্তরের শিক্ষা সম্পন্ন করেছে প্রকৌশল উৎপাদন এবং নির্মাণে স্নাতকদের মাত্র চব্বিশ শতাংশ মহিলা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এই হার ছিল মাত্র পঁচিশ শতাংশ এছাড়াও মহিলারা যখন এই ক্ষেত্রগুলিতে স্নাতক সম্পন্ন করে এবং শ্রমবাজারে প্রবেশ করে তখন তারা পুরুষ স্নাতকদের তুলনায় গড়ে কম সংখ্যাগত দক্ষতা প্রদর্শন করে শিক্ষা সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মহিলা এবং মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ মহিলারা পুরুষদের তুলনায় ব্যাপক উন্মুক্ত অনলাইন কোর্সে অংশগ্রহণের সম্ভাবনা কম যা প্রায়শই বিনামূল্যে অ্যাক্সেস করা যায় এবং বিভিন্ন বিষয় কভার করে কর্মীদের এবং বিশেষ করে কর্মরত মহিলাদের প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে অবহিত করা অংশগ্রহণে উৎসাহিত করতে পারে প্রাপ্তবয়স্ক শিক্ষার বাধাগুলি দূর করা সকল কর্মীদের জন্য এবং বিশেষ করে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ এর জন্য প্রাপ্তবয়স্কদের তাদের দক্ষতা উন্নয়নের জন্য আরও নমুনীয় সুযোগ এবং শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিযোগকর্তা সেই সাথে সামাজিক নীতি প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং অংশীদারদের মধ্যে সমন্বয় প্রয়োজন শ্রমবাজারে বর্ধিত অংশগ্রহণ ডিজিটাল মাধ্যমের মাধ্যমে সহ অবশ্যই কর্মক্ষেত্রের গুণমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে মহিলাদের এবং পুরুষদের জন্য ডিজিটাল প্রযুক্তি যে কাজের সুযোগগুলি প্রদান করে তা থেকে উপকৃত হতে নমনীয়তা যে কম বেতনের চাকরির নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার মতো কর্মক্ষেত্রের গুণমানের সাথে আপস করে না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করা দরকার বেতনবিহীন শিশু যত্ন এবং গৃহস্থালীর কাজের একটি ভালো পুনর্বণ্টন মহিলাদের শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়তা করবে মহিলারা পুরুষদের তুলনায় দুই দশমিক ছয় গুণ বেশি সময় বেতনবিহীন যত্ন এবং গৃহস্থালির কাজে ব্যয় করে এবং এটি তাদের অর্থপ্রদানকারী কাজে ব্যয় করার বা নিজেদের দক্ষতা বৃদ্ধির সময়কে সীমাবদ্ধ করে সচেতনতা বৃদ্ধি লিঙ্গ সম্পর্কিত ধারণা এবং নিয়মগুলিকে চ্যালেঞ্জ করার লক্ষ্যে পদক্ষেপগুলি লিঙ্গনিরপেক্ষ অভিভাবকীয় ছুটি গ্রহণ এবং শিশু যত্ন পরিষেবা বিধানকে উৎসাহিত করার পদক্ষেপগুলির সাথে মিলিত হলে শিশু যত্ন এবং গৃহস্থালীর কাজের ক্ষেত্রে সমাজে প্রতীত নিয়ম মনোভাব এবং আচরণগুলি সমাধানে সহায়তা করবে এবং শ্রমবাজার এবং প্রশিক্ষণে মহিলাদের অধিকতর অংশগ্রহণকে সক্ষম করবে পুরুষরা ডিজিটাল নিবিট ক্ষেত্রগুলিতে উচ্চ চাহিদার দক্ষতাগুলি অধিকতর প্রদর্শন করে লিঙ্গভেদে মজুরির ব্যবধান কমাতে মহিলা কর্মীদের আরও স্বসংগঠন ব্যবস্থাপনা এবং যোগাযোগ এবং উন্নত সংখ্যাগত দক্ষতা দিয়ে সজ্জিত করার লক্ষ্যে নীতিমালা প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অধ্যয়ন এবং শিক্ষান বিশিগুলিতে অধিকতর মহিলা তালিকাভুক্তি উৎসাহিত করা এবং পাঠ্যক্রম ও পিতামাতার পছন্দের ক্ষেত্রে বিদ্যমান লিঙ্গ পক্ষপাতগুলিকে লক্ষ্য করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দক্ষতা লিঙ্গ ভেদে মজুরির ব্যবধান কমাতে সাহায্য করতে পারে ডিজিটাল যুগে প্রযোজনীয় দক্ষতার ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য রয়েছে মহিলারা প্রকৃতপক্ষে এই টাস্কভিত্তিক দক্ষতায় আপেক্ষিক সুবিধা প্রদর্শন করে যা শ্রমবাজারে তুলনামূলকভাবে উচ্চতর পুরস্কার অর্জন করতে পারে যা লিঙ্গ ভেদে মজুরির ব্যবধান কমাতে অবদান রাখে ভিডিওটি দেখুন মোবাইল লিঙ্গ ব্যবধান বোঝা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে একটি উল্লেখযোগ্য মোবাইল লিঙ্গ ব্যবধান রয়ে গেছে পুরুষদের তুলনায় তিনশো মিলিয়নেরও বেশি কম মহিলা মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস করে এবং মহিলাদের মোবাইল ফোনের মালিকানার সম্ভাবনা পুরুষদের তুলনায় আট শতাংশ কম তবে এইসব দেশে মোবাইল ইন্টারনেট লিঙ্গ ব্যবধান কমছে যদিও মহিলাদের মোবাইল ইন্টারনেট ব্যবহারের সম্ভাবনা পুরুষদের তুলনায় বিশ শতাংশ কম এটি দুই হাজার সালের সাতাশ শতাংশ থেকে হ্রাসের প্রতিনিধিত্ব করে এবং চূজান্ন শতাংশ মহিলা এখন মোবাইল ইন্টারনেট ব্যবহার করে সামাজিক ও সাংস্কৃতিক বিভাগে লৈঙ্গিক বিষয়াবলী এবং নারীবাদী ইন্টারনেট সম্পর্কে আরও জানুন সামাজিক ও সাংস্কৃতিক বিভাগে ইন্টারনেট অতিরিক্ত পঠন সামগ্রী এখানে লিঙ্গ ব্যবধান অন্বেষণ নামক ইবুক হিসেবে পাওয়া যাবে আমরা আপনার পাঠের সুবিধার জন্য মোবাইল এবং মানবিক বিষয়ক একটি বুকশেলফে ষোলটি ইবুকের একটি সংকলন একত্রিত করেছি মোবাইল এবং লিঙ্গ বিষয়ক ১০টি ইবুকের বুকের সংকলন এছাড়াও ১২ই অক্টোবর দুই সালে প্রকাশিত কর্তৃক বর্জনের মূল্য ডিজিটাল বিভাজন ব্যবধানের অর্থনৈতিক পরিণাম সম্পর্কে ধারণা প্রদান করে কিভাবে ডিজিটাল লিঙ্গ বিভাজন বন্ধ করা যায় এবং নারীদের ক্ষমতায়ন করা যায় প্রতিষ্ঠাতা এবং সিইও আজুমি মুর আউক দুই একটি ব্লগ পোস্টে বলেছেন যে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিতে পুরুষদের তুলনা মহিলাদের ইন্টারনেটে প্রবেশাধিকারের সম্ভাবনা বাহান্ন শতাংশ কম এই ডিজিটাল লিঙ্গ বিভাজন দূর করতে ইন্টারনেট ডিভাইস শিক্ষা এবং প্রশিক্ষণে উন্নত প্রবেশাধিকার প্রয়োজন বাস্তব বিশ্বের উদাহরণগুলি তুলে ধরে যে কিভাবে সঠিক সহায়তায় মহিলাদের ক্ষমতায়ন করা হচ্ছে এবং ডিজিটাল বিপ্লবে যোগদানের জন্য তাদের সক্ষম করা হচ্ছে বিশ্বব্যাপী পুরুষদের তুলনায় মহিলাদের ইন্টারনেটে প্রবেশাধিকারের সম্ভাবনা একুশ শতাংশ কম বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিতে এই সম্ভাবনা বাহান্ন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় যেসব মহিলারা অন্তর্্বিভাগীয় বৈষম্যের সম্মুখীন হন যারা নিম্ন আর্থসামাজিক অবস্থার সম্প্রদায়গুলিতে বাস করেন তাদের সংযোগ বা কোনো ডিজিটাল ডিভাইসে প্রবেশাধিকার আরও কম যার ফলে অনেক গুরুতর পরিণতি হয় কখনও কখনও কি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও আরও বিস্তারিত জানতে দেখুন নারীদের জন্য ডিজিটাল প্রবেশাধিকারের চ্যালেঞ্জগুলিকে সুযোগে রূপান্তর করা